আব্দুর রহমান আব্দুল মাসুদ রাহু হতে বর্ণিত তিনি বলেন তিনি তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে চল্লিশ দিন যাবত শুক্র রূপে জমা মাধ্যমে শুরু হতে থাকে পরবর্তী চল্লিশ দিন জমাট বাদা রক্ত রূপে থাকে পরবর্তী চল্লিশ দিন গোস্তপিণ্ড রূপে থাকে তারপর তার কাছে ফিরিস্তা পাঠানো হয় অতপর সে তার মধ্যে প্রবেশ করায় এবং তাকে চারটি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয় তার রুজি বয়স কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান অতএব আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো সত্যি ইল্লাহ নেই তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবদান থাকে এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সেই জাহান্নামবাসীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ শুরু করে দেয় কি তার ও জাহান্নামের মধ্যে মাত্র এক হাত ব্যবদান থাকে এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীর মতো কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে রাহুল উপরে ও মুসলিম